আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিল্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সুরা আনাজম তেলোয়াত করে সাজদা করলেন তখন এক ব্যক্তি ছাড়া সকলেই সাজদা করলেন ওই ব্যক্তিকে আমি দেখলাম সে এক মুষ্টি কাকড় তুলে নিয়ে তার উপর সাজদা করল এবং সে বলল আমার জন্য এমন সাজদা করাই যথেষ্ট আবদুল্লাহ রাজিল্লাহ তু আল্লাহ বলেন পরবর্তী সময় আমি তাকে কাফির অবস্থায় নিহত হতে দেখেছি